আমরা এতক্ষণ যে নিদর্শনগুলো নিয়ে কথা বলেছি আলোচনা করেছি সেগুলো ছিল কিয়ামতের ছবিরা বা ছোট লক্ষণ সমূহ আলামতরা বা গৌন আলামত প্রধান নিদর্শন হচ্ছে দশটি ছোট বা গৌন লক্ষণগুলো। গুলো সংঘটি হতে পারে এবং এদের মধ্যে প্রথমটি ছিল জানি আল্লাহ রসুল ছিল প্রথম লক্ষণ প্রধান বা মুখ্য লক্ষণগুলো দেখা দিবে কিয়ামত যখন খুব নিকটবর্তী সময়ে চলে আসবে এবং তাদের মধ্যে একটা আলামত যেইমাত্র প্রকাশিত হবে দেখা যাবে খুব দ্রুত বাকি আলামতগুলো প্রকাশিত হওয়া শুরু হবে গৌণ নিদর্শনগুলো প্রকাশ পেটে কোনটার ক্ষেত্রে প্রায় একটা থেকে অপরটা একশো বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে যুগের পর যুগ ধরে প্রকাশিত হতে পারে কিন্তু মুখ্য বা প্রধান লক্ষণগুলো সম্পর্কে লক্ষণ গুলো বর্ণিত রাসুল্লাহ বলেন কিয়ামতের প্রধান আলামত যেন একটা সুতোয় বাধা কতগুলো পুতির মতো যখনই সুতো কাটা হবে সবগুলি পরে যাবে অর্থাৎ কিয়ামতের প্রধান নির্দেশকগুলো প্রধান আলামতগুলো একে অপরের খুব কাছাকাছি অবস্থিত এদের মধ্যে সময়ের ব্যবধান খুব অল্প হবে এবং এগুলো একটার পর একটা হতে থাকবে ঠিক যেন সুতো কাটলে সবগুলো পুতি পরে যাওয়ার মতো ঘটনা ঘটে প্রধান লক্ষণ কি কি একটি হাদিসে এই ১০টি লক্ষণের কথা বলা এখানে ১০টি প্রধান আলামতের কথা বলা হয়েছে কিন্তু কোনটা আগে আর কোনটা পরে ঘটবে তার সঠিক ক্রম অনুসারে এই হাদিসে উল্লেখ করা হয়নি হুজাইফা বিন উসাইদ গিফারি রাসুল্লাহ সাল্লা একজন সাহাবি উনি বলেন আমরা কথা বলছিলাম এমন সময় রাসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদের পাশ দিয়ে যাচ্ছিলেন আমাদের অতিক্রম করছিলেন এমন সময় আমরা নিজেদের মধ্যে কথা বলছিলাম তিনি আমাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কি বিষয় নিয়ে কথা বলছ আমরা বললাম আমরা কথা বলছি আসিয়া হচ্ছে শেষ সময় বা কিয়ামত রাসুল্লাহ সাল্লাহ আলাহিসাল্লাম বললেন কিয়ামত ততক্ষণ ঘটবে না যতক্ষণ না তোমরা দশটি আলামত দেখছ তিনি সাল্লাহ আলাই্লাম বললেন এক নম্বর আদদুখান খান বা ধোয়া ২ নম্বর আদাল বা মিথ্যা মসি তিন নম্বর আদাবা অর্থাৎ একটি বিশেষ জন্তু চার নম্বর পশ্চিম দিক থেকে সূর্য ওঠা এবং পাঁচ নম্বর ইসা ইবনে মারিয়াম আল্লা আগমন ৬ নম্বর ইয়াজুজ এবং মাজুজ, সাত আট এবং নয় নম্বর হচ্ছে যথাক্রমে তিনটি ভূমিকম্প একটি হবে পূর্বে আর একটি পশ্চিমে এবং অপরটি হবে আরব অঞ্চলে এবং ১০ নম্বর অর্থাৎ সর্বশেষে ইয়েমেনে এইভাবে এমন একটি অগ্নিকাণ্ড হবে আগুন লাগবে যা মানুষকে মাহারে যেতে বাধ্য করবে মাহাসার হলো সেই স্থান যেখানে বিচারের কার্য সমাধিত হবে শেষ বিচারের দিন বিচারের কার্য সমাধিতে হবে হাসরের ময়দান কি এই দশটি নিদর্শনের মধ্যে প্রথম কোনটি প্রথম লক্ষণ কোনটি প্রথমটি হচ্ছে আড্ডার জাল হাজিসে বর্ণিত হয়েছে কি আমাদের প্রথম আলামত হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্য ওঠা তাহলে কোনটা প্রথমে দাঁতজাল নাকি পশ্চিম দিক থেকে সূর্য উদয় এখানে সঠিক যদি সর্বপ্রথম লক্ষণ তবু আলিমগঞ্জ বলে থাকেন যে দাজ্জালের আগমন হচ্ছে সবচেয়ে বড় এবং প্রথম চিহ্ন দাঁতজালের আগমন হচ্ছে কিয়ামতের আলামতের বড় আলামত গুলোর মধ্যে প্রথম আলামত তো তারা এটা কিভাবে বলতে পারেন যখন বিষয়ে একটি হাদিস উপস্থিত তারা আসলে বলে থাকেন কিছু নিদর্শন বা চিহ্ন রয়েছে যেখানে মূলত এই মহাবিশ্বের সৃষ্টি জগতের বা ইউনিভার্সের পরিবর্তনের কথা বলা হয়েছে এই নির্দেশকগুলোর মধ্যে পশ্চিম দিক থেকে সূর্য ওঠা হচ্ছে প্রথম কারণ এই পরিবর্তন এই পরিবর্তনটা মহাবিশ্ব সংক্রান্ত পরিবর্তন মহাবিশ্বের একটা পরিবর্তনের ঘটনা পৃথিবীর বাইরে সমগ্র সৃষ্টি জগতের একটা পরিবর্তন অন্যান্য নিদর্শনগুলো যেমন দ্যাল ধোয়া দুখান বা পশু দাব্বাতুল আর এগুলো হচ্ছে পৃথিবীতেই ঘটবে এমন ঘটনা পৃথিবীর ঘটনাগুলো পৃথিবী সংক্রান্ত আলামতগুলো মহাবিশ্বে পরিবর্তন আসার আগে সংঘটিত হবে মহাবিশ্বের প্রথম পরিবর্তনটি আসবে সূর্য পশ্চিম দিকে ওঠার মধ্য দিয়ে এবং এরপর সমগ্র সৃষ্টি জগতের যে সুশৃঙ্খল নিয়ম ছিল সেটা নষ্ট হয়ে যাবে সব কিছুই আউট অফ অর্ডার হয়ে যাবে এবং পুরো বিশ্বজগৎ একসময় ধ্বংস হয়ে যাবে সব কিছুই তখন চলতে থাকবে এলোমেলো ভাবে চাঁদ খসে পূর্বে নক্ষত্র ঝরে যাবে এবং সূর্য তার আলো হারিয়ে ফেলবে মহাবিশ্বের মধ্যে সর্বপ্রথম আলামত হবে মহাবিশ্বের মধ্যে সর্বপ্রথম আলামত হবে পশ্চিম দিক থেকে সূর্য উঠা কিন্তু কিয়ামতের দিনের প্রথম আলামত বা নিদর্শন হচ্ছে দাজ্জালের আবির্ভাব এবারে আসুন আমরা শুধুমাত্র দাজ্জাল শব্দটির অর্থ বা এই শব্দটির শাব্দিক অর্থ কি এ বিষয়ে বেশ কিছু আলোচনা করা যাক এরপর এই বিষয়ে পূর্ণাঙ্গভাবে আমরা আমাদের পরবর্তী পর্বে ইনশাল্লাহ আলোচনা করব দাজজাল তার পুরো নাম হচ্ছে আল মাসিহাল এই নামটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত মাসিহ এবং এই দাজের অর্থ কি একজন আলেম যিনি গ্রন্থের লেখক তিনি বলেন যে পঞ্চাশটি অর্থ ব্যবহৃত হতে পারে এবং এই শব্দটি খুবই সমৃদ্ধ অর্থের দিক থেকে এই শব্দটি বিভিন্ন অর্থ প্রকাশ করতে পারে এর প্রচুর অর্থ রয়েছে এই শব্দের কিছু অর্থ হল এমন কিছু যা মুছে ফেলা হয়েছে দাজজালকে মাসিহ বলার কারণ হল তার একটা চোখ মুছে ফেলা হয়েছে বা এক চোখ থাকবে না আলমাসিহ এর অর্থ এমনটা হতে পারে যে সে পুরো দুনিয়ায় মাসাহাল করেছে বা পুরো পৃথিবী ভ্রমণ করেছে রাসুল্লাহ সাল্লাহ একটি হাদিসে বলেছেন যে আদা জাল সমগ্র বিশ্ব ভ্রমণ করবে চল্লিশ দিন সময়ের মধ্যে তো আলমাসিহ এর আরেকটি অর্থ হচ্ছে আল কাজাব এবং আল সিদ্দিক খুবই আশ্চর্যজনক ভাবে এই মাসি কথাটার মধ্যে দেখুন যে দুইটি বিপরীত অর্থবোধক শব্দ রয়েছে আল কাজাব এবং সিদ্দিক আরবি ভাষায় একই শব্দ অনেক সময় দুটো সম্পূর্ণ উল্টো বা বিপরীত বস্তুকে বুঝিয়ে থাকে যেমন যেমন আমরা এই শব্দে দেখতে পেলাম যে সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী আর কাজজাব মানে মিথ্যুক তো ধরনের আরেকটি উদাহরণ আমরা দেখতে পাই আদম শব্দটির মধ্যে আদম শব্দেরও দুটো অর্থ একটা হচ্ছে মূল অরিজিনাল বা শাব্দিক অর্থ আরেকটা অর্থ যা পরে এসেছে তো মূলত আদম শব্দের অর্থ হচ্ছে অন্ধকার আধার খুব অন্ধকার বা কালো গারো বর্ণের কোনো কিছু আবার আদম বলতে এমনটা বোঝানো যায় যা খুবই ফরসা সাদা হালকা রঙের কোনো কিছু অর্থাৎ আদম বলতে কালো স্কিনের কালার কালো ত্বক এটাকেও বোঝানো যায় আবার ফরসা ত্বকও বোঝানো সম্ভব তো আরেকটি হাদিসে এভাবে আমরা দেখতে পাই যে আদম কথাটা একইভাবে দুইবার ব্যবহার করা হয়েছিল এবং আদম আলা বর্ণনার সময় এর দ্বারা বোঝানো হয়েছে কালো ত্বক বা ডার্ক স্কিন এবং ইসা আলাহিসামের ক্ষেত্রে বোঝানো হয়েছে ফরসাতক বা ফেয়ার কালার ফেয়ার স্কিন একই ভাবে মাসি শব্দটার অর্থ একই সাথে সত্যবাদী এবং মিথ্যাবাদী আল্লাহ দুইজন মাসি সৃষ্টি করেছেন একজন আল মাসি হাজাল এবং অপরজন আল মাসি মারিয়াম আল্লাহ সত্যবাদী মাসি আর দাজ্জাল হচ্ছে মিথ্যাবাদী মিথ্যুক মাসি মাসি শব্দটার আরেকটি অর্থ হচ্ছে উন্নত করা মর্যাদা বৃদ্ধি করা মর্যাদা উঁচু করা এবং যেটা ইসাহেবনে মারিয়া আলাহিসামের ক্ষেত্রে এই অর্থটি প্রযোজ্য এটা ছিল মাসি কথাটার কিছু অর্থ যা আমরা শুনলাম তো আর দাজজাল শব্দের অর্থ কি আরবিতে কিছু শব্দ রয়েছে যা দিয়ে মূলত বাস্তব বা ফিজিক্যাল কোনো কিছুকে বোঝানো হয়ে থাকে কিন্তু পরবর্তীতে সেগুলো দেখা যায় নতুন নতুন সংজ্ঞা গ্রহণ করে নতুন নতুন অর্থ বোঝাতেও সেগুলোকে ব্যবহার করা হয়ে থাকে তো দাজ্জাল আল বাইর এর অর্থ হচ্ছে যখন একটা উটকে কাতরান দিয়ে রং করা হয় কাতরান হচ্ছে কালো রং আরবের লোকেরা তাদের উঠগুলোকে মাঝে মাঝে কারণে যেমন গায়ের রঙকে বাইরে থেকে সুতরাং এটা কোন কিছুকে লুকিয়ে ফেলে গোপন করে আচ্ছাদন করে বা রং বদলে দেয় তো এই অর্থটা দার্জাল কৃতির প্রযোজ্য কারণ সে সত্য বলবে না সত্যকে লুকিয়ে রাখবে গোপন করে ঠেকে রাখবে সে বাইরে থেকে সত্যকে বদলে দিবে দাজ্জাল আর সাই দাজ্জাল আর সাই মানে হচ্ছে কোনো কিছুকে সোনা বা সোনালি রঙের প্রলেপ দেওয়া ঠেকে দেওয়া কোনো কিছুকে যখন সোনার পানি দিয়ে ধুয়ে ফেলা হয় ধোত করা হয় সেটাকে বলা হয় দাজ্জাল। যেমন অনেক সস্তা ধাতু রয়েছে যখন সেই ধাতুগুলোকে ইলেকট্রো প্লেটেট করা হয় মূলত সেই ধাতুগুলো হচ্ছে সস্তা জিনিস কিন্তু পরবর্তীতে যখন সোনার আবরণ দিয়ে ঢেকে দেওয়া হয় গোল্ড প্লেটেট করা হয় সেটাকে বলা হয়ে থাকে দাজ্জাল। বাইরে থেকে দেখতে সেগুলোকে খুবই সুন্দর মনে হয় একেবারে স্বর্ণ সোনার তৈরি কিন্তু ভিতরে আসলে কিছুই না এটাকে বলা থাকে জাল কেননা সেটাকে বাইরে থেকে দেখাচ্ছে একরকম আর বাস্তবে সে বাস্তবে সে হচ্ছে অসৎ খারাপ এবং ক্ষতিকারক সে দাবি করবে সে রব সে আল্লাহ সে দাবি করবে সে সৎ সে ভালো সে দাবি করবে সে সারা দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করেছে কিন্তু সত্যিকার অর্থে সে হচ্ছে অসাধু এবং অসৎ একজন লোক প্রতারক এবং অবশ্যই দাজজাল একজন কাফির এবং নাস্তিক এই অর্থটা আরেকটা অর্থ দল শব্দ দিয়ে আরো বোঝানো হয়ে থাকে অর্থ বহন করে এবং আপনারা দেখুন কিভাবে মাত্র একটি শব্দ দিয়ে এতগুলো কথা বোঝানো হচ্ছে একের ভিতর অনেক আল্লাহ সুবাহ এগুলো রাসুল্লাহ সাল্লা কাছে দাজ্জালের এই নামগুলো প্রকাশ করে দিয়েছিলেন দাজ্জালের বাহ্যিক বৈশিষ্ট্য বা চেহারা কেমন তার কিছু বর্ণনা রাসুল্ল সালাইস্লাম একটি রাসুল সাল্লাম বলেন আমি তোমাদেরকে হয় আমি যেসবেনা অর্থাৎ রাসুল্লাহ সাল্লাম বিভিন্ন সময়ে দাতজাল সম্পর্কে এত বর্ণনা দিয়েছেন যে তিনি আশঙ্কা করতেন যে এর সবগুলো বর্ণনা হয়তো সাহাবারা মনে রাখতে পারবেন না এজন্যই রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা হয়তো সবগুলো কথা স্মরণ রাখতে পারবে না তার অনুসারীদেরকে দাজ্জালকে নিয়ে সতর্ক করেছেন তিনি সাল্লাহাম আরো বলেন কোন ফিতনা বা পরীক্ষা নেই যা দার্জালের থেকে ভয়ানক হতে পারে অর্থাৎ রাসুল্লাহ সাল্লাহাম বলছেন সৃষ্টির শুরু থেকে আদম আলা সময় থেকে শুরু করে এখন পর্যন্ত দাজ্জালের কঠিন কঠিনা আর একটিও নেই দাজ্জালের দাঁজ কঠিন আর ভয়ঙ্কর কোন পরীক্ষা নেই রাসুল্লাহ বলেছেন এমন এমনকি নুহ আল্লাহাম তার অনুসারীদেরকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করে গেছেন তো রাসুল্লাহ সাল্লাহ সাহাবাদের সাথে দাঁত্জাল সম্পর্কে এত বেশিবার বলেছেন যে তিনি বেশ চিন্তিত ছিলেন সাহাবিগন তার এই সমস্ত তথ্য সবগুলি মনে রাখতে পারবেন কিনা রাসুল্লাহ সাল্ল্ আল্লাহাম আরো বলেছেন যে দাঁতজাল হচ্ছে খাটো প্রকৃতির একজন লোক এবং সে চোখে দেখতে পাবে না এরপর রাসুল্লাহ সাল্লাম আল্লাহাম বলেন দাঁতজাল হল কানা একচোখ বিশিষ্ট একচোখ বিশিষ্ট কানা কিন্তু তোমাদের রব একচক্ষু বিশিষ্ট নয় কারণ আদদাজ্জাল আসলে শেষ পর্যন্ত গিয়ে একটা পর্যায়ে সে নিজেকে রব দাবি করে বসবে নিজেকেই সে আল্লাহ দাবি করে বসবে আর সেই জন্যই রাসুলুল্লাহ সাল্লাহু ইসলাম বলেছেন যে তোমাদের রব যিনি তিনি অন্ধ নন কানা নন দার্জাল আল্লাহ নয় গুরুত্বপূর্ণ বিবরণ যে বিবরণ রয়েছে সতর্ক করে দিয়েছেন এক চক্ষু বিশিষ্ট মৃত্যুকের ব্যাপারে সে কানা এক বিশিষ্ট এবং তোমাদের রব তেমন নন আর তার দুই চোখের মধ্যবর্তী স্থানে লেখা থাকবে কাফির এটি হচ্ছে বুখারির একটি হাদিস মুসলিমের আরেকটি হাদিসে বলা হয়েছে অক্ষর জ্ঞান জানা কোন শর্ত নয় সুতরাং তা অক্ষর জ্ঞানের সীমানাকে ছাড়িয়ে যাবে মুমিন ব্যক্তি মাত্রই এই লেখাকে স্পষ্টভাবে পড়তে পারবে মুমিন ব্যক্তি অর্থাৎ পূর্ণ বিশ্বাসী মুসলিমের অক্ষর জ্ঞান থাকুক বা না থাকুক সে এই লেখাটি পড়তে সক্ষম হবে মুসলিম শরীফের আরেকটি হাদিসে আরকি বর্ণনা এসেছে এবং এই বর্ণনাটি রাসুল্লাহ সাল্লাহ নয় তিনি এই কথাগুলোকে অনুমোদন করেছেন বা সমর্থন দিয়েছেন এবং হাদিসটি বেশ দীর্ঘ এখানে বেশ কিছু উল্লেখযোগ্য অংশ তুলে ধরা হল রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের একজন সাহাবা তামিম আদারি তিনি বাস্তবেই স্বচ্চক্ষে দার্জলকে দেখেছিলেন এবং এই হাদিসটি বর্ণিত রয়েছে সই মুসলিমে তামিম তিনি দাজজালকে নিজের চোখে দেখেছিলেন তিনি বলছেন যে আমরা একজন লোককে দেখলাম তার চেয়ে বিশাল কোনো লোক আমরা আর দেখিনি সুতরাং এখানে বলা হচ্ছে যে সেই লোকটা ছিল খুবই বৃহৎ আকৃতির শারীরিক দিক থেকে বেশ বড়সড় তো মনে করে দেখুন যে দাউদের একটি বর্ণিত হাদিসে আমরা বর্ণনা করেছিলাম যে দাজ্জাল হবে খাটো প্রকৃতির তো এখানে মুসলিমের আরেকটি হাদিসে বলা হচ্ছে সে ছিল বেশ বড়স্বর দাজ্জালের বর্ণনা পড়তে গিয়ে যখন আমরা এই হাদিসগুলো সমন্বয় করতে যাব তখন আমাদের বেশ শুরুর দিকে বেশ ঝামেলা হতে পারে এবং এটা আরো বিভ্রান্তিকর লাগবে যখন আমরা ইভেন সায়াদ নিয়ে কথা বলা শুরু করব। অতএব বলা ছিল যে দাঁতজালকে সম্পূর্ণরূপে বোঝা অথবা কল্পনা করা এতটা সহজ নয় যেমনটা আমরা মনে করছি এখানে বেশ কিছু জটিলতা রয়েছে তবে দাজ্জাল যখন আবির্ভূত হবে তাকে সাল্লা সাহায্য করবে এবং তখন এই বিষয়গুলো এই মুহূর্তে পরিষ্কার হয়ে যাবে আমরা একটা হাদিসের পর অন্য হাদিস দেখে মনে করতে পারি যে সেগুলোর মধ্যে হয়তো কোন অসংগতি আছে বা পারস্পরিক বিরোধপূর্ণ একটা সাথে বিপরীত কিন্তু বাস্তবে আসলে সেগুলো নয় যখন আমরা হাদিসগুলো সমন্বয় করব তখন এই বিষয়গুলো আমাদের সামনে ইনশাআল্লাহ স্পষ্ট হয়ে যাবে এগুলো আসলে দার্জালের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য নিয়ে কথা বলছে তো এটা আবু সাঈদ আল ক্ষুদ্রির সাথে এবং ইবেন সৈয়াদ নামক এক ব্যক্তির কথোপকথন যা আমরা শুনলাম এবং এটা মুসলিমের হাদিসে পাওয়া যায় ইবেন সাইয়াদ আবুদ ক্ষুদ্রিকে জিজ্ঞাসা করলেন আপনি কি রাসুল্লাহ সাল্লাকে বলতে শুনেন যে আর দার্জালের কোন সন্তান থাকবে না আবু সাঈদ উত্তর দিলেন হ্যাঁ সুতরাং দাজজালের আরেকটা বর্ণনা হচ্ছে যে তার কোন সন্তান সন্ততি থাকবে না দার্জালের কোন সন্তান সন্ততি থাকবে না এখন একটা প্রশ্ন জিজ্ঞাসা করা যাক যে দার্জাল কি এই মুহূর্তে জীবিত সে কি রাসুল্লাহ জীবিত ছিল সে কি এখনও বেঁচে আছে এই প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ দার্জাল এখন জীবিত এবং বেঁচে আছে তো সে এখন নিশ্চিতভাবে ভাবে কোথায় অবস্থান করছে সেটা নিয়েই আমরা এবার আলোচনা করব আমরা একজন ইহুদি ব্যক্তিকে কথা বলবো যার নাম হচ্ছে ইবিন সয়াদ তিনি ছিলেন মদিনাবাসী একজন ইহুদি এবং সে ইবন সাইয়াদ জাদু ভবিষ্যৎবাণী জিন শয়তান এইসব বিষয় নিয়ে বেশ উৎসাহী ছিল এগুলো নিয়ে সে ব্যস্ত থাকতো ছোটবেলার থেকেই তো ইবন সৈয়াদ কি দাজ্জাল ছিল কিনা এই প্রশ্ন আমরা কেন করলাম যে ইবন সাইয়াদ সেই দাঁতজাল ছিল কিনা এর কারণ হচ্ছে সাহাবা মনে করতেন সে ছিল আড্ডার এমন কি সাহাবাদের অনেকে কসম করেও বলতেন যে সেই হচ্ছে আড্ডার জাল অমর বিন খত্তা জাবের আবদুল্লাহ উনারা বলতেন আল্লাহর শপথ এই লোকটাই হচ্ছে আদার এই ব্যক্তি সম্পর্কে এবারে আসুন কিছু কথা জানা যাক সে ছিল মদিনার একজন ইহুদি এবং পরবর্তীতে সে মুসলিম হয়ে যায় কিনা সেটা জানা না গেলেও সে নিজেই অবশ্য নিজেকে মুসলিম বলে দাবি করেছিল এখন সেটা কতটুকু সঠিক আল্লাহ সোহাই সেটা ভালো জানেন তবে তার সন্তানদের মধ্যে একজনের নাম ছিল ইমারা এবং তিনি ছিলেন একজন ভালো ইসলামের আলেম ইমামা জাহাবি তার সম্পর্কে বলেন ইবেন সাইয়াদের একজন ছেলে বা পুত্রের নাম ছিল ইমারা তিনি ছিলেন একজন অন্যতম সহচরী ছিলেন সাথী ছিলেন ইমারা তার কাছ থেকে বেশ কিছু হাদিস বর্ণনা করেছেন এবং ইমাম মালিক তাকে বেশ সম্মান করতেন সুতরাং ইমারা একজন মুসলিম ছিলেন অর্থাৎ ইবেন সৈয়াদের পুত্র তিনি মুসলিম ছিলেন কিন্তু সেই লোকটি ইবেন সৈয়াদ নিজেকে ছিল আসুন আমরা তার কাহিনী আরো একটু গভীরভাবে তলিয়ে দেখি যে জন্য বা যে কারণে আমরা ইবিনাসুল্লাহ কথা নিজেই তার ব্যাপারে সন্দেহ করেছিলেন তিনি বেশ কিছু সন্দেহ প্রকাশ করেছিলেন এই লোকটা কি আদা জাল কিনা সে বিষয়ে একটা সময় পর্যন্ত রাসুল্লাহ সাল্লা সাল্লাম সম্পূর্ণ সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি ইবিন উমার বলেন রাসুল্লাহ সাল্লা এবং আরো কয়েকজন সাহাবা মিলে ইবেন সায়দকে দেখতে গেলেন সে সময় সে একটা শিশু এবং সে অন্যান্য বাচ্চাদের সাথে একটা স্থানে খেলাধুলা করছিল এবং সে জায়গাটার নাম হচ্ছে বাণী মা ওই সময়ে তার বয়স প্রায় বয়সন্ধির কাছাকাছি অর্থাৎ সে প্রায় তেরো চোদ্দ বছরের কাছাকাছি অবস্থায় উপনীত হয়েছে বয়সন্ধিকাল ইবেন সায়াদ হঠাৎ অনুভব করলো সেই সময় যখন সে খেলাধুলা করছিল ইবেন সায়দ হঠাৎ অনুভব করল রাসুল্লাহ সাল্লা ইসলামের হাত তার গায়ের উপরে আপনি আমাদের রাসুল নন ইহুদিদের জন্য আপনি রাসুল নন আপনি হচ্ছেন জেনটাইলদের জন্য বা যারা ইহুদি নয় নন ইহুদি তাদের জন্য আপনি রাসুল ইবেন বললো যে আপনি কি সাক্ষ্য দেন আমি আল্লাহ রাসুল সে সময় রাসুল্লাহ সাল্লাহাম তাকে হাত দিয়ে ঠেলা দিলেন এবং দূরে সরিয়ে দিলেন আর বললেন আমি আল্লাহ তার নবী রাসুলগণে বিশ্বাস করি তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি দেখতে পাচ্ছ কারণে পরিষ্কার হয়ে গিয়েছিল যে সেই তথ্যগুলো কোনো একজন জিনের কাছ থেকে পাচ্ছিল বা সংগ্রহ করছিল তো সেই ইবেন সায়াদ বলল আমি দেখতে পাচ্ছি একজন মিথ্যুক এবং একজন সত্যবাদী আর সেই সময় ইবিন সাইয়াদের বেশিরভাগ কথাই ছিল সিম্বলিক বা প্রতীকী তাই মাঝে মাঝে সে আসলে কি বলছে বা কি বুঝাতে যাচ্ছে সেটা বুঝতে পারাটা একটু কঠিন ব্যাপারে সাল্লাহাম বললেন দ্বিধাগ্রস্ত তাকে পরীক্ষা করতে চাচ্ছিলেন তিনি বললেন আমি তোমার কাছ থেকে একটা জিনিস লুকাচ্ছি আমি কি লুকাচ্ছি বলতে পারবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম দেখতে যাচ্ছিলেন পরীক্ষা করে যে এই ছেলেটা সে কি কি ধরনের কারসাইজি করছে রাসুল্লাহ সাল্লা যখন বললেন আমি তোমার কাছ থেকে একটা কিছু গোপন করছি ওহী পাওয়ার পর তিনি চাচ্ছিলেন যে সেটা ইবেন সৈয়াদের সামনে তিলাউট করবেন তো সেই কারণে রাসুল্লাহ সাল্লাহাম তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি বলো আমি তোমার কাছ থেকে কি লুকোচ্ছি ইবেন সৈয়াদ বলল আপনি আমার কাছ থেকে গোপন করছেন যা গোপন করছেন তা হচ্ছে দুঃখ আপনি আমার কাছ থেকে দুঃখ গোপন করছেন এটা হচ্ছে দুখানের শব্দ। দুখানের শব্দটির অর্ধেক হচ্ছে দুঃখ হতে পারে সে রাসুল্লাহ সাল্লা সাল্লামের সাথে এক ধরনের তামাশা বা খেলার ছল এগুলো বলছিল অর্থিক কথা বলছে দুঃখ অথবা এমনটা হতে পারে সে যে জিনদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছিল সেখানে পুরো শব্দটা ছিল না কিছু একটা অংশ বাদ পড়েছিল হয়তো সে অর্ধেক তথ্য পাচ্ছিল জিন্দের কাছ থেকে তাই সে বলেছে তাকে দুঃখ রাসুল্লাহ সাল্লাহ চুপ করো তুমি কখনোই তোমার সাধ্যের থেকে বেশি যেতে পারবে না এই কথা দিয়ে বুঝালেন যে তুমি কখনোই গায়েব জানতে পারবে না যতটুকু আল্লাহ সুহাম তালা তোমার জন্য নির্ধারণ করে দিয়েছেন তুমি কখনোই তার বেশি কিছু জানতে পারবে না তুমি নিজের সীমা কখনোই ছাড়িয়ে যেতে পারবে না ওমর বিন আল খাতফ বলেন ইয়া রসুল্ল্লাহ আপনি আমাকে অনুমতি দিন আমি তার দেহ থেকে তার মাথাটা বিচ্ছিন্ন করে ফেলি আমাকে তার শির বিচ্ছিন্ন করার অনুমতি দিন রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন ইয়া ওমর যদি এটা সে হয়ে থাকে অর্থাৎ সে যদি সত্যি দাঁজ্জাল হয়ে থাকে তাহলে তুমি তাকে হত্যা করতে পারবে না আর সে যদি তা না হয়ে থাকে তাহলে একে শুধু শুধু মেরে এর মধ্যে কোনো কল্যাণ নেই লাভ নেই আর যদি এটা দাজ্জাল হয়েই থাকে তাহলে তোমার পক্ষে তাকে হত্যা করা সম্ভব নয় এবং আমরা জানি যে একমাত্র যে ব্যক্তি আর দাজ্জালকে হত্যা করতে পারবেন তিনি হচ্ছেন সঈদিনা ইসা আল্লাহি সাল্লাম তাই রাসুল্লাহ সাল্লাহিসাল্লাম বলেছিলেন যে সে যদি এটা হয়েই থাকে তাহলে তুমি তো আর তাকে হত্যা করতে পারছ না আর যদি সে দাজ্জাল নাই হয় তাহলে তাকে হত্যা করে এর মধ্যে কোনো কল্যাণ বা খায়র নেই তাকে তার মতো ছেড়ে দাও একা ছেড়ে দাও সে কখনোই তার সাধ্যের বাইরে কিছু করতে পারবে না তো আমরা এই অংশটি থেকে জানতে পারি যে রাসুল্লাহ সাল্লাম নিজেও এই লোকটি সম্পর্কে নিশ্চিত ছিলেন না তিনি নিজেও তাকে পরীক্ষা করে দেখছিলেন এবং এটা ছিল বুখারির হাদিস আরেকটি হাদিস যেখানে বলা হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ এবং আবু বকর রাজিয়া মুদিনের পথ ধরে যাচ্ছিলেন আর তাদের সাথে দেখা তখন ইবেন্লাম তাকে থামালেন তিনি বললেন তুমি কি সাক্ষ্য দাও আমি আল্লাহ রাসুল ইবেন সৈয়াদ বলল আপনি কি এটা সাক্ষ্য দেন যে আমি আল্লাহ রাসুল রাসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন আমি আল্লাহ বিশ্বাস করি তার ফেরেস্তা এবং কিতাব সমূহে বিশ্বাস করি তুমি কি দেখছো কি সংকেত পাচ্ছ সে ইবেন সায়দ বলল আমি দেখতে পাচ্ছি পানির উপরে আড়স আমি দেখতে পাচ্ছি পানির উপরে আড়স বা সিংহাসন রাজ্লা সাল্লাহ বললেন সে মূলত ইবলিসের রাজ্য দেখতে পাচ্ছে এবং আমরা জানি যে ইবলিসের জগৎ হচ্ছে সমুদ্রে তো এই লোকটা আসলেই খুবই সন্দেহজনক তখন রাজুল্লাহ সাল্লাম তাকে বললেন আর কি তুমি আর কি দেখতে পাচ্ছ সে বলল আমি দেখতে পাচ্ছি একজন মিথ্যাবাদী আর দুইজন সত্যবাদী অথবা দুইজন মিথ্যাবাদী আর একজন সত্যবাদী রাসুল্লাহ সাল্লাহাম তখন বললেন একে নিজের মতো ছেড়ে দাও লোকটা দ্বিহাগ্রস্ত কনফিউজ এই হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিমে রাসুল্লাহ সাল্লাহকে আরো একটু পরীক্ষা করতে চাইলেন এলাই দেখতে চাচ্ছিলেন সে যখন একা থাকে নিজের সাথে কথা বলে তখন আসলে কি বলে এবং এই হাদিসটি রয়েছে বুখারিতে ওমর রাজিউল্লাহন বলেন রাসুল উল্লা সাল্লাহিস্লাম এবং উবাই ইবনে কাব তারা দুজন যেখানে ইবেন সাইয়াদ ছিল সেখানে গেলেন সে ছিল একটা খেজুর গাছের পাশে রাসুল্ল সাল্লাই সাল্লাম সেখানে গিয়ে খেজুর গাছের পিছনে আড়াল করে দিলেন নিজেকে খেজুর গাছের পিছনে লুকিয়ে নিলেন যেন ইবেন সাইয়াদ তাকে দেখতে না পায় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার কথা শুনতে পাচ্ছিলেন কারণ সেই সময় খুব সম্ভবত ইবেন সৈয়াদ তার জিনের সাথে কথা বলছিল তাই রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজেকে লুকিয়ে ইবেন সৈয়াদের কথা শোনার চেষ্টা করছিলেন তাকে অর্থাৎ রাসুল সাল্লাহাম তিনি সেখানেই ছিলেন এবং তিনি তার ছেলেকে সতর্ক করে দিয়ে বলে উঠলেন সফ এবং তার ছেলের একটা নাম ছিল ইবন সৈয়দ একটা নাম ছিল সফ সেই মহিলাটি বলে সফ রাসুল্লাহ ওখানে তো এ হাদিসের বর্ণনাকারী ওমর রাজিউল বলেন এবং সে এটা শুনে লাফ দিয়ে উঠলো লাফ দিয়ে উঠে পড়লো রাসুল্লাহ সাল্লাহাম বললেন সেই মহিলা যদি তার কথা বুঝে ওঠার আগে অর্থাৎ সে জিনের সাথে কি কথা আলোচনা করছিল তা বুঝে ওঠার আগে ইবেন সৈয়াদের মা তাকে সতর্ক করে দিয়েছিল এখন সে ব্যক্তি ইবেন সৈয়াদ সে কি দার্জাল ছিল না ছিল না তো মুহাম্মদ একজন তিনি বলেন আমি জাবে দেখেছি আল্লাহ নামে শপথ করে বলতে জিজ্ঞাসা করলাম কিভাবে কেমন করে এত নিশ্চিত হচ্ছে যে সেই হচ্ছে আদার্জাল জাবের ইবন আবদুল্লাহ তিনি বলেন যে আমি ওমর রাজিউলকে দেখেছি আল্লাহ নামে শপথ করে বলতে যে ইবন সৈয়াদি হচ্ছে আদার এবং সেই সময় আস্লা তাকে কোনো বাধা দেননি তো অমর রাজিউল্লাহু রাসুল্লাহ সাল্লা সামনে এই শপথ করে বলেছিলেন ওয়াল্লাহি ইবেন সৈয়াদি হল আদাহ জাল আর সেই সময় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম নীরব ছিলেন চুপ ছিলেন সুনান সুমান সেখানে একটি হাদিসে রয়েছে যে নাফা তিনি বলছেন ইবনে অমর রাজি উল্লাহু বলতেন ওয়াল্লাহি আল্লাহর কসম ইবেন সয়াদি আল মাসিহ আদাদ জাল ইবেন সৈয়াদের সাথে একদিন অমর রাজি উল্লাহ দেখা হলো মদিনার একটি রাস্তায় তো ওমর রাজিউল তালনু এমন কিছু বললেন কিছু কথা বললেন যার কারণে তার মন খারাপ হয়ে গেল এবং সে বেশ ক্রধান্বিত হয়ে গেল সে রাগান্বিত হলো এবং অদ্ভুত তার শরীরের দেহের আকারটা বাড়তে লাগলো যতক্ষণ না সে পুরো রাস্তার সমান হয়ে গেল মানে সেই লোকটি ইবেন সায়দ বেলুনের মতো বড় হতে হতে পুরো রাস্তাটি ভরে ফেললো তো ওমর রাজিউল্লানহ রাসুল্লাহ সাল্লাহামের স্ত্রী উম্মে হাফসার কাছে গিয়ে এই কথাটি বললেন তিনি বললেন যে তাকে তার মতো ছেড়ে দাও হাবসা তিনি বললেন যে তাকে তার মতো ছেড়ে দাও তুমি কি জানো না যে আর তখনই বের হয়ে আসবে যখন সে খুবই রাগান্বিত থাকবে সে রাখতে থাকবে দার্জাল এখন জীবিত বেঁচে আছে কিন্তু সে দুনিয়ার সমস্ত ঘটনাবলী থেকে দূরে সরে আছে আর তার আগমন ঘটবে রাগে ফেটে পড়ার মধ্য দিয়ে তাই উম্মু হাফসা তিনি বলছিলেন তাকে ছেড়ে দাও আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সাহাবাই তাকে নিয়ে ব্যাপারে এবং তাকে নিয়ে মানুষের এই ধরনের আচরণগুলো তার ভালো লাগতো না এবং এই হাদিসটি রয়েছে মুসলিমে আবু সাইদ আল বলেন একবার আমরা হজ বা উমরার উদ্দেশ্যে যাচ্ছিলাম এবং ইবন সায়দ সেও আমাদের সাথে ছিল আমরা একটা জায়গায় গিয়ে থামলাম এরপর সকলে যে যার করে চলে গেল শুধুমাত্র আমরা দুজন রয়ে গেলাম আমরা দুজন বাকি থাকলাম তো আমি খুবই অস্বস্তি বোধ করছিলাম কেননা মানুষ তাকে নিয়ে নানা ধরনের কথা বলত লোকজন তার প্রতি সন্দিহান এটা ভেবে আমি তার আশেপাশে থাকতে স্বস্তি পাচ্ছিলাম না তো সে নিজের মালপত্র এনে ইবন সায়দ নিজের মালপত্র এগুলো এনে আবু সাইদুল ক্ষুদ্রির মালপত্রের উপরে রেখে দিল আবু সাইদ আল ক্ষুদ্রির জিনিসপত্রের উপরে তার জিনিসগুলো রেখে দিল আবু সাইদ আল ক্ষুদ্রি বললেন তুমি তো দেখছো এখন আজকে খুবই প্রচন্ড গরম তুমি দয়া করে তোমার বাক্সগুলো সরিয়ে ওই গাছের পাশে রেখে দাও না কেন আবু সাইদ চাচ্ছিলেন না যে তার বাক্স তার জিনিসগুলো ইবেন সাইয়াদের জিনিসের সাথে একসাথে থাকুক তাই তিনি বললেন যে তুমি কি দয়া করে তোমার জিনিসগুলো ওই গাছটার পাশে রাখবে তা আবু সাইদের ক্ষুদ্র তিনি মূলত খুবই অস্বস্তি বোধ করছিলেন এরপর তিনি বলছেন যে আমরা কিছু ছাগল দেখতে পেলাম ইবেন সৈয়াদ গিয়ে একটা বাটিতে করে সেখান থেকে কিছুটা দুধ নিয়ে আসলো এবং সে আমাকে বলল খাও পান করো আমি বললাম দেখতেই পাচ্ছ আজকে খুবই গরম পড়েছে তাই দুধও গরম হবে সত্যি বলতে ওই দুধ না খাওয়ার পিছনে একমাত্র কারণ ছিল আমি তার হাত থেকে কিছু নিতে চাচ্ছিলাম না আর তাই আমি একটা অজুহাত খুঁজে তাকে বললাম আজকে আবহাওয়া খুব গরম হবে আমি এটা খেতে চাই না এবারে ইবেন সৈয়াদ আসলে মূল ঘটনাটি কিছুটা আজ করতে পারলো যে কেন আবু সাইদ আল খুদ্রি বারবার বিভিন্ন অজুহাতে তার থেকে দূরে থাকতে যাচ্ছেন এমনকি তার দেওয়া দুধও পান করছেন না এবং সেই লোকটা তখন বুঝতে পারলো আসলে তাকে লোকেরা যা সন্দেহ করত আবু সাইদ আবুদা ক্ষুদ্রীয় সেই বিষয়টা সন্দেহ করছেন এবং সে বলে উঠল হে আবু সাইদ আমার তো ইচ্ছা করছে একটা দড়ি নিয়ে ফাঁসিতে ঝুলে পড়ি এবং আত্মহত্যা করি সবাই আমার ব্যাপারে যা বলা বলি করছে তা আমারা সহ্য করা সম্ভব হচ্ছে না ইভেন সাইয়াদ জানতেন যে আবু সাইদ তার হাত থেকে কিছু নিতেও চাচ্ছেন না এবং তারপর সে বলল হে আবু সাইদ তোমরা আনসাররা যারা আছো তোমরা কি রাসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিস সম্পর্কে সবচেয়ে বেশি অবগত নাও বিশেষ করে তুমি আবু সাইদ তুমি কি রাসুল্লাহ সাল্লাহ সালামের হাদিসের ব্যাপারে অনেক বেশি জ্ঞান রাখো না তারপর তিনি বললেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কি এই কথা বলেননি যে দাতজাল হবে কাফের আর আমি একজন মুসলিম রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম কি এই কথা বলেননি যে দাজ্জাল সন্তান উৎপাদনে অক্ষম হবে তার কোনো সন্তান থাকবে না আর আমি তোমার সন্তানদেরকে মদিনায় রেখে এসেছি রাজুদুল্লাহ সাল্লাম কি এই কথা বলে জানি যে আর দাজাল কখনো মদিনা বা মক্কায় প্রবেশ করতে পারবে না অথচ আমাকে দেখো আমি তো মাত্রা থেকে বের হয়ে এসেছি এবং আমরা দেখতে পাই খুব সহজে বোধগম্য হল দাজ নয় আমরা যদি এখানেই থেমে যাই তাহলে দেখব যে তিনি দার্জাল নন শুধু লোকেরা তাকে মিছিমিছি সন্দেহ করছিল কিন্তু এর পরের ঘটনাটি আবার সমস্ত বিষয়গুলোকে গুলিয়ে ফেলল এরপর কি হলো আবু সাইদ বললেন আমি তার কথা বিশ্বাস করেছিলাম এবং তাকে অভিযোগ থেকে সে আবার সবকিছু তালগোল পাকিয়ে ফেলল আবু সাইদাল খুদ্রি তখন তাকে বললেন তোমার সারাটা দিন নষ্ট হোক আরেকটি বর্ণনা এসেছে এবং এটি আছে মুসলিম শরীফে এবং এটি রাসুল্লাহ সাল্লা ইসলামের কোন হাদিস নয় সাহাবাদের হাদিস শাহাবাদের কথা মুসলিম শরীফে লিপিবদ্ধ হয়েছে এবং এই বর্ণনায় আবু সাইদ তাকে বলেন তুমি যদি দাজ্জাল হও তাহলে কি তুমি খুশি হবে ইবেন সাইয়াদ করেছিল যদি আমাকে বিষয়গুলো আমার সামনে উপস্থাপন করা হয় তাহলে আমি সেগুলো মেনে নেব অর্থাৎ যদি সে দাজ্জাল হতো তাহলে সে এতে অসন্তুষ্ট হতো না ফলে দেখা যাচ্ছে আবার বিভ্রান্ত সৃষ্টি হল ফলে দেখা যাচ্ছে আবার বিভ্রান্তি সৃষ্টি হল ইবেন সয়াদ কি আসলেই দাঁত জাল ছিল কিনা ইবেন সাইয়াদ যে দাঁত নয় তার ব্যাপারে আমাদের হাতে আরো একটি দলিল রয়েছে এবং সেটা হচ্ছে মুসলিম বলেন আমি শুনে মসজিদে গেলাম রাসুল্লাহ সাথে সালাত আদায় করলাম এবং আমি ছিলাম মহিলাদের শাড়িতে তো মহিলারা মসজিদের পেছন দিকে বসে সালাত আদায় করছিল আর আমি ছিলাম মহিলাদের শাড়ির একদম সামনে আর তাই আমি ছিলাম পুরুষদের সবচেয়ে কাছে তো সালাহ আদায় করার পর রাসুল্লাহ বসলেন তিনি জড়ো করেছি তারা উত্তর দিলেন আল্লাহ এবং তার রাসুলি ভালো জানেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন আমি তোমাদেরকে এই জন্য ডাকিনি যে তোমাদের কাছে ওয়াদা করেছিলাম এমন কিছু দিব কিংবা তোমাদেরকে কোনো বিষয়ে সাবধান করবো এই আমি তোমাদেরকে ডাকিনি আমি তোমাদেরকে জড়ো করেছি এই জন্য কারণ তামিমাদ্দারি সে একজন খ্রিস্টান ছিল এবং একটু আগে আমার কাছে সে এসেছে এবং মুসলিম হয়েছে আর সে আমার কাছে এমন একটা কাহিনী বর্ণনা করেছে যা তোমাদের কাছে আমি দাজজালের ব্যাপারে আগেই বলেছিলাম এবং তার সাথে বেশ মিল রয়েছে রাসুল্ল সাল্লি সাল্লাম বললেন লক্ষ নামক স্থান থেকে লাখমান জুদাম নামক স্থান থেকে কিছু খ্রিস্টান আরব গোত্রের কিছু লোক তারা যখন জাহাজে করে যাচ্ছিল বড় একটা ঢেউ খেলে তাদের জাহাজ উলট পালট হয়ে গেল আর একটা অজানা দ্বীপে তরি ফেলার আগ পর্যন্ত তারা প্রায় এক মাস সময় ধরে দ্বিগ্রান্ত অবস্থায় ঘুরপাক ছিল। এবং সেই দ্বীপের সন্ধান পেলে তারা নৌকায় করে সেই দ্বীপ অভিমুখে যাত্রা শুরু করল এবং এটা ছিল রাতের বেলা তারা সকালে সেই দ্বীপে গিয়ে পৌঁছাল এরপর তারা একটা জন্তুকে দেখতে পেল এবং যেটা সারা শরীর ভর্তি ছিল পশমে জন্তুটার সারা দেহ লোম আর পশম দিয়ে ভর্তি তাই সেই জন্তুটির সামনের দিক কোনটা আর দেহের পিছনের দিক কোনটা সেটা আলাদা করা যাচ্ছিল না তো তারা তাকে দেখে বলল তারা সেই জন্তুটাকে দেখে প্রশ্ন করল ও তুমি কে অবাক করে দিয়ে সেই জন্তুটি মানুষের ভাষায় উত্তর দিল আমি জাসা তারা জিজ্ঞাসা করলেন জাসা আবার কি তো সেই জন্তুটি এই প্রশ্নের উত্তর উপেক্ষা করল। উত্তর দিল না এবং সে এরপর তাদেরকে বললো তোমরা আমার সাথে একটা আশ্রমে আসো সেখানে একটা লোক বসে আছে যে তোমাদের সাথে দেখা করতে চায় তো তারা এটা বর্ণনা করছেন নিজের ভাষায় এবং সেটা শুনে আমরা কিছু সংশয়ে পড়ে গেলাম আমাদের কাছে মনে হলো যে এটা আসলে বেশ বিপজ্জনক কোনো কিছু হতে পারে আমরা ভেতরে গেলাম তাকে দেখলাম সে অতিকায় দীর্ঘ একটা লোক এমন অতিকায় কাউকে আমরা আগে কখনো দেখিনি এবং লোকটাকে তার হাটু দেখে গোড়ালি পর্যন্ত লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে আমরা তাকে বললাম কে তুমি সে বলল তোমরা তো আমাকে দেখলে আগে তোমরা কারা সে সম্পর্কে আমাকে কিছু বলো তো এরপর তারা বলল আমরা হচ্ছে আরব আমরা সাগরে পথ হারিয়েছি এরপর এই দ্বীপে এসে পৌঁছেছি তো লোকটা এরপর বলল আমাকে বাইসান সম্পর্কে কিছু বলো এবং বাইসান হচ্ছে আসামের একটি অঞ্চল তারা বললো বাইসানের পাম গাছ বাইসানের তাল গাছ এটা সম্পর্কে তুমি কি জানতে চাও সে বলল সেগুলো কি আহ সেগুলোতে কি ফল ধরে তারা বলল হ্যাঁ সেগুলোতে ফল ধরে এরপর লোকটা বলল এমন একটা সময়ের আগমন ঘটবে যখন সেই গাছে আর ফল ধরবে না এবং সেই লোকটা আরো বলল আমাকে যে একটা রদ আছে না সেটা নিয়ে কিছু বলো সেই হ্রদে কি এখন পানি আছে একটি রদ এবং তারা উত্তর দিল হ্যাঁ সেখানে এখন পানি আছে তখন সেই লোকটা বললো এমন একটা সময়ের আগমন ঘটবে যখন সেই রদের পানি শুকিয়ে যাবে আলাম ইহুদিরাই এই রদ থেকে পানি সরিয়ে ফেলতে পারে বা শুকিয়ে ফেলতে পারে এরপর সেই লোকটা তাদের কাছে জানতে চাইলো যুগারে বসন্তকালে কি পানি থাকে কিনা আর একটি স্থানে সেখানে বসন্তকালে পানি থাকে কিনা এই বিষয়টা সে জানতে থাকে সেখানে পানি থাকে সে বলল লোকেরা কি সেই পানিকে সেচ কাজে ব্যবহার করে তারা বলল হ্যাঁ করে আর সেখানে অনেক পানি আছে লোকে সেগুলোকে সেচ কাজে ব্যবহার করে এরপর সে জবাবে আর কিছু বলল। না তারপর সেই লোকটা আবার প্রশ্ন করল সেই নিরক্ষর নবী সম্পর্কে আমাকে কিছু বলো তো এই ব্যক্তি আসলে কে নিরক্ষরদের নবী নিরক্ষর নবী হচ্ছেন রাসুল্লাহ সাল্লাই তারা বলল যে তিনি মক্কা ছেড়ে চলে গিয়েছেন এবং আর এখন মদিনায় অবস্থান করছেন তো সেই জিজ্ঞাসা করল আরবরা কি তার সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে তারা বলল হ্যাঁ যুদ্ধে লিপ্ত হয়েছে সে আবারও জিজ্ঞেস করল উনি তাদের সাথে কেমন আচরণ করেছেন তার সাথে আরবদের যুদ্ধে কে জয়লাভ করেছে তারা উত্তর দিল তিনি জয়লাভ করেছেন এবং আরবরা বর্তমানে তার আনুগত্য মেনে নিয়েছে তাদের জন্য এটাই কল্যাণ কর যে তারা তাকে মেনে নিবে তো এবার হচ্ছে লোকটার পালা লোকটার নিজের পরিচয় দেওয়ার পালা সে বলল আমি হচ্ছি মাসি সে বলল আমি হচ্ছি মাসি এটা শুধুমাত্র একটা সময়ের ব্যাপার যে আমাকে মুক্ত করে দেওয়া হবে আর আমি সারা বিশ্ব ভ্রমণ করব। এবং আমি চল্লিশ দিনের মধ্যে প্রতিটি শহর এবং গ্রামে প্রবেশ করব। মক্কা এবং তাইবা এই দুটি শহর ছাড়া তাইয়েবা হচ্ছে মদিনা আমাকে সেখানে প্রবেশ করতে দেওয়া হবে না আমি যখনই সেখানে যাবো সেখানে এটাই হল তাই এরপর তিনি বললেন আমি কি তোমাদেরকে আগে এমনটা বলিনি লোকেরা উত্তর দিল হ্যাঁ বলেছেন তিনি সাল্লাহাম বললেন আমি তোমাদেরকে তামিমের গল্পটি শোনাতে চেয়েছি কারণ সে যা বলেছে আর আমি তোমাদেরকে আগে যা বলেছি তার মধ্যে মিল রয়েছে এখন সাগরে অবস্থান করছে, মোহাম্মদ সাগর হচ্ছে সাগর অথবা ইয়েমেনের সাগর আর ইয়েমেনের সাগর হচ্ছে লোহিত সাগর কিংবা আরব সাগর এরপর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যে না তিনি পূর্ব দিক নির্দেশ করে তিনবার বললেন সে পূর্ব দিকে আছে সে পূর্ব দিকে আছে সে পূর্ব দিকে আছে এই হাদিস থেকে আমাদের অনেকগুলো বিষয় শেখার রয়েছে এর মধ্যে একটা হচ্ছে আর এখন জীবিত অবস্থায় রয়েছে এবং তামিম আদারি তিনি তাকে দেখেছিলেন রাসদুল্লাহ সাল্লা সাল্লাম তামিম আদারির বক্তব্যকে অনুমোদন দিয়েছিলেন এবং আমরা এটাও জানি যে চল্লিশ দিনের মধ্যে সারা দুনিয়া ভ্রমণ করবে এবং সে মক্কা মদিনা এবং জেরুজালেম এই তিনটা শহর ছাড়া পুরো বিশ্বে অবস্থান করতে পারবে সে নিজেই কি দাজজাল তো যখন তামিমাদি তিনি সেই দ্বীপ দাজজালকে দেখে এলেন তখন ইবন সাইয়াদ কিভাবে দাজজাল হতে পারে আল কর্তুবী বলেন যে এটা নিয়ে কোনো সন্দেহ নেই তিনি মনে করেন ইবন সৈয়াদ হচ্ছে আর দাজজাল এবং তার জন্য এটা অসম্ভব কিছু নয় যে তামিম আদারি যখন তাকে দেখেছিলেন তখন সে সেই দ্বীপে অবস্থান করছিল আবার মোদিনায় সে অন্য কোন একটা সময় অবস্থান করছিল কিন্তু অন্য কিছু আলেম এই ব্যাপারে দিমত পোষণ করেছেন এবং এই যুক্তিকে যে কিভাবে এটা হতে পারে ইবেন সৈয়াদ কম বয়সী যুবক আবার ওই দ্বীপে একজন প্রাপ্তবয়স্ক বৃদ্ধ লোকে পরিণত হয়েছে এই কারণে তারা এই বিষয়টিকে আহ পোষণ করেছেন এবং ভিন্ন মত পোষণ করেছেন আর শকানি সবগুলো মতকে একত্রিত করেছেন এবং তিনি বলেন ইবেন সৈয়াদের ব্যাপারে প্রচলিত মতগুলোর কোনোটির সাথে কোনোটির কোন মিল নেই কোনোটির সাথে কোনোটির মিল নেই এ ব্যাপারে সবাই খুবই দ্বিধাগ্রস্ত বিভ্রান্ত এবং শিখতে পারি দাজ্জালে রাসুল্লাহ সালাম নিজেই ছিলেন্লাহাম যে ব্যাপারে নিশ্চিত নন সে ব্যাপারে আমরাও কোন নিশ্চিত অবস্থা নিতে পারি না এবং ইমামি তিনি বলেন দাজ্জালের এই কাহিনীটি বেশ সংশয়পূর্ণ এটা নিয়ে সন্দেহ আছে যে ইবেন সৈয়াদ আসলে দাজ্জাল কিনা তবে এটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই যে সে আসলেই একজন প্রতারক বা ভণ্ড ছিল সে হয়তো মূল প্রতারক বা স্বয়ং দাজজাল নয় তবে সে দাদজালদেরই অন্তর্ভুক্ত একজন কিন্তু সেই কি দাজ্জাল এ বিষয়টা আমরা জানি না আল্লাহু আলাম। খ্রিস্টান ধর্মে দাজ্জালকে এনটি ক্রাইস্ট বলে অভিহিত করা হয় এবং এই নামটা একেবারে যথার্থ ক্রাইস্ট শব্দটি এসেছে গ্রিক শব্দ খ্রিস্টা থেকে এর মানে হচ্ছে মেসিয়া যে আরবি মসি শব্দের সমর্থক খ্রিস্ট মানে হচ্ছে অবাঞ্ছিত আরবিতে মসি শব্দের অর্থ অর্থাৎ সত্যিকারের মসি একজনই আছে এবং তিনি হচ্ছেন এবং তাকে বলা হচ্ছে দ্য চাল ইবন হাজারী একই ঘটনা বর্ণনা করেছেন কিন্তু সেই ঘটনাটি সেই ঘটনাটি বর্ণনা সূত্রের মধ্যে একজন বর্ণনাকারী বা রাবি আছেন এবং যার পরিচয় অজ্ঞাত অপরিচিত একজন ব্যক্তি তো আমরা জানি যে কোনো হাদিস যদি সহি ব্যক্তি বা রাবি থাকবেন তাদের প্রত্যেককে নির্ভরযোগ্য এবং অপরিচিত লোক তো বাকিরা সবাই সকলে নির্ভরযোগ্য সত্যবাদী এবং খাঁটি হিসেবে পরিচিত ছিলেন তো এই ঘটনাটি বর্ণনা করেছেন আবু নাইম আল আসবাহানী যেটি ঘটেছিল আসবাহানী নামের একটি স্থানে এবং এই ঘটনাটি আবু সাইদ বা ইবেন সাইয়াদ এই ঘটনাটি ইবেন দাজ্জাল হওয়ার ব্যাপারটিকে সমাহান্ট্রাল এশিয়া বা মধ্য এশিয়ার একটি অঞ্চল এবং তিনি তিনি বলছেন আমরা যখন আজবাহান জয় করলাম তখন সেখানে কিছু ইহুদি বসবাস করত। আমরা তাদের পাড়ায় যেতাম মুদি জিনিসপত্র কেনার জন্য তো একদিন আমরা দেখলাম তারা খুব আনন্দ উৎসব উদযাপন করছে আমার এক ইহুদি বন্ধুকে জিজ্ঞাসা করলাম যে কি জন্য এত আনন্দ উদযাপন সে জবাব দিল আমাদের রাজা আরবদেরকে পরাজিত করবে এবং সে ঘটনা এইখানেই ঘটবে এই ঘটনার পর আমি রাতে ঘুমাতে চলে গেলাম এবং পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে বাসার থেকে দেখতে ছাত্রে করলাম যে তাদের এবং আমি আবিষ্কার করলাম ইবন সৈয়াদ হচ্ছে তাদের রাজা তো সে ইবন সৈয়াদ মদিনা থেকে পদ ধরে আজবাহানে গিয়েছিল এবং এরপর আর সে ফিরে আসেনি আমরা তাকে এরপর আর কখনো দেখিনি তো এই ঘটনাটি খুবই কৌতূল উদ্দীপক কারণ আমরা একটা হাদিস জানি যেখানে রাসুদুল্লাহ সাল্লাহাম বলেছেন দার্জালের আগমন ঘটবে খুরাসান থেকে আর খুরাসান হচ্ছে আজবাহানের নিকটে একটি স্থান একটি জায়গা যেখানে দার্জালের সাথে সত্তর হাজার ইহুদি থাকবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাইয়াদ সয়াদ মদিনা থেকে আসবাহানে গিয়েছে সেখানেই থেকেছে অবস্থান করেছে এবং এরপর কখনোই ফিরে আসেনি। কিন্তু তারপরও আমরা এই হাদিসটির আপাত যে অর্থ রয়েছে অ্যাপারেন্ট মিনিং সেটা আমরা গ্রহণ করতে পারি না কারণ এই হাদিসের একজন রাবির পরিচয় আমাদের জানা নেই ওল্লাহু আলম ইন তাইমিয়া রহমাউল্লা বলেন ইবেন সৈয়াদের ব্যাপারটি খুবই সমস্যাপূর্ণ কিছু সাহাবাহাকে দাজ্জাল মনে করতেন কিন্তু রাসুল্লাহ সাল্লা ব্যাপারে কোন সিদ্ধান্ত প্রদান করেননি যতক্ষণ না তার কাছে এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে সে দাজ্জাল নয় বরং সে একজন মিথ্যাবাদী এবং জাদুকর যে বিভিন্ন বিষয় নিয়ে মৃত্যু এই ধরনের বিষয়গুলো নিয়ে কাজ করত ইবেন সে দাজ্জাল ছিল না এবং এটা ইবেন তাইমিয়ার একটি মত তিনি বলেছিলেন রাসুদুল্লাহ সাল্লাহাম এবারে কোন সিদ্ধান্ত প্রদান করেনি যতক্ষণ না তার কাছে এটা পরিষ্কার হয়ে গেছিল সে দাজজাল নয় বরং একজন বরংাবাদী এবং জাদুঘর নিয়ে কাজ করত। তিনি বলেন এই করতেন রাসুদুল্লাহ হয়েছিলেন সে দাজ্জাল নয় বরং সে একজন শয়তানের পুজারী এবং শয়তানের সাথে তার বিভিন্ন সম্পর্ক কাজকর্ম ছিল জিনদেরকে নিয়ে সে বিভিন্ন কাজকর্ম করত ইবেন কাসুর রাহ তিনি বলেছেন যে আমরা এই উপসংহরে আসতে পারি যে নিশ্চিত ভাবে ইবেন সায় নয় ইবেন সায় নিশ্চিত ভাবেই দাজ্জাল নয় এটা হচ্ছে আর এটি প্রমাণ করতে গিয়ে তিনি বলেন ইয়ামুল হার যুদ্ধে যে যুদ্ধটি হয়েছিল বনি উমাইয়ার শাসনামলে সেই যুদ্ধের পর থেকে ইবন সৈয়াদ উধাও হয়ে যায় পরবর্তীতে সে কোথায় গিয়েছিল তা আর জানা যায়নি এটা আবুদাউদে বর্ণিত রয়েছে সলিল মহম তসিমসরা